نحيبك هز وجداني نليلك هد أركاني وأرقني وأبكاني أيا أركان لا تبكي نحيبك هز وجداني نليلك هد হাদিস এ কুৎসিতে বর্ণিত হয়েছে রসুল সল্লাহ আলী ওসাল্লাম বলেন আল্লাহ তালা কেমতের দিন মানব লক্ষ্য করে বলবেন ইব না আদম মারিজ তুফ আলম হে আদম সন্তান আমি রোগাক্রান্ত হয়েছিলাম তুমি আমার সেবা করি তখন সে বলবে তোমার কি মনে নেই আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল তখন তুমি তার সেবা করি যদি তার সেবা করতে তাহলে আমাকে তার সন্তান আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে খেতে দাওনি সে বলবে আপনি তো সারা জাহানের প্রতি পালক আমি কিভাবে আপনাকে তোমার কি স্মরণ নেই আমার অমুক বান্দা তোমার কাছে খাবার চেয়েছিল তুমি তাকে খেতে দাওনি যদি তুমি তাকে খাবার খাওয়াতে তাহলে তার প্রতিদান আমার কাছে পেতে অতপর আল্লাহ তালা আবারও বলবেন আমি তোমার কাছে তখন আল্লাহ সুবাহ আমার অমুক বান্দা তোমার কাছে পানি চেয়েছিল তাকে পানি পান করা তুমি যদি তাকে পানি পান করা তাহলে তার প্রতিদান আমার কাছে পেতে প্রিয় মুসলিম ভাইও বোনেরা সেদিন আমরা আল্লাহ সব তালার কাছে কি জবাব দেব যেদিন অসহায় রোহিঙ্গা মহাজিরদের ব্যাপারে আমাদের এমনই জিজ্ঞেস করা হবে প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আমরা যদি আজ কুধার্ত কৃষ্ণার্থ রোহিঙ্গা মুসলিম ভাইবন্দের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে না দেয়াল কিয়ামতের দিন আমাদের কঠিনের সম্মুখীন কসম সেদিন আমাদেরকে মহাশাস্তি ভোগ করতে হবে তাই আসুন আমরা আমাদের মাজলুম ভাইবন্দের প্রতি সাহায্য সহানুভূতি অটুট রাখি শুধু দু একবার ত্রাণ পাঠিয়েই তাদের ভুলে না যাই আল্লাহআলা আমাদেরকে মাজলুম রোহিঙ্গা মুসলিমদের স্থায়ী সমাধানের জন্য পবিত্র কোরআনে বর্ণিত আদেশের উপর আমল করার তৌফিক দান করুন আমিন আওয়ান